الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتمكن عليه ودعوه بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا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 ومولانا محمدا عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَذينَ جَهَدُ فينَا لَ نَحثِييًَا النَّبُ سُدُلَنَا وَإِن النَّممَلَ مَعَمُجْسِنين وَقَالَ رَسُولُ اللهَِّ صَ اللَُّ عَلَيْهِ وَسَلَّم اللهم اجعلني صبرا واجعلني شكورا واجعل في عيني صبيرا وفي أعين الناس كبيرا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 لك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باردت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم াম হজরাত দিনদার মুসলমান ভাইরাম রকুলের দরবারে শোকুর আদায় কুর্সি যিনি মেহরবানি করে আমাদেরকে ইমানের উপরে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহরুল আলমিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাকের নাম নিবার তভিদান করেন আমি আর আপনি জবান খুলে আল্লাহ পাকের প্রশংসা করব এই ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি যদি কাহাকেও ক্ষমতা না দেন জবান খুলে আল্লাহ বলার শক্তি কারো থাকবে না যেহেতু আমরা আল্লাহ আল্লাপাকের প্রশংসা করলাম আল্লাহকে আল্লাহ বলে ডাকার তৌফিক পাইলাম নিশ্চয়ই এতে বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন তা না হলে আমরা বলতে পারতাম না যিনি আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিলেন সেই রব্বুল ইজাতের দরবারে আমাদের তামান্না আমাদের আরজু আল্লাহ যেই জবান দিয়ে তোমাকে আল্লাহ বলার সুযোগ দিলাম এই জবানটাকে জবানের মধ্যে থাকা অবস্থায় কোনদিন জাহান নামের ফেসলা করো না যারা তোমাকে আল্লাহ বলার সুযোগ পায় নাই তোমার মতো মাগুরকে রব বলে ডাকার তৌফিক পায় নাই যারা তোমাকে সেজদা করার তৌফিক পায় নাই ওই সমস্ত কাফের মশ্রিক যারা তাদের বেলায় তুমি গোসা প্রকাশ করবা তোমার শাস্তির জায়গা যাহার নাম রাখছ আল্লাহ ইমানদারকে তুমি কেমন করে জাহান নামে পাঠাইবা এইজন্য জন্য দরখাস্ত তোমার কাছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি জাহান নামের শুধু নাম শুনতেছি জীবনে কোন দিন দেখি নাই अल्लाहर हाबीब यतटुकु घोषणा दिए दुनिया मध्य जे आगुन तुम्हारा देखतेस सामान्य लागले सब जालिए शेष करा दे जहां नाम आगुटा के सत्तर बार पानी दियात कराश आगुन दुनिया मध्य पाठाना हो কে আবতের জানে যে শাস্তির জন্য আগুন রাখল ওই আগুনটা এর থেকে সত্যের গুণে বেশি তাপ হবে এই জন্য হাজরত মাইনুদ্দিন চিস্তি আলাই খাজা আজমির রহমতুল্লাহ আলাই আমাদের এই চিস্তিয়া খানদানের যার নাম আছে তার মোরশেদ খাজা ওসমান হারুনি রহমতুল্লা যার দরবারে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বিশটা বছর সময় কাটাইছেন বিশ বছর ওই দরবারে থাকল মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খাজা উসমান হারুনির রহমতুল্লের দরবারে রাত্রি ঈশার নামাজের সময় সামান্য কিছু মানুষ মসজিদের মধ্যে এলার্ম করলেন আমি একটা পরীক্ষামূলক কথা তোমাদেরকে বলব কাল যে ওসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বে আল্লাপাক তাদের জন্য জান্নাতের ফসলা করবে তবে এই অ্যালার্মটা যারা শুধু তোমরা শুনলা এদের মধ্য থেকে বলে দিলাম যদি ভিন্ন কোন মানুষের কাছে संवाद जदि क्ये पोचाय तर बदा कर जान नामे जान चले फजर नाम जरा पढ़ा जाननाते जातु घोषणाटा जदिदी क्यों मानुषर का खबर पोचाय से जहान नामे जाए महा विपद कथा जरा दरबार सकले भय पे गारा शुद्ध नमज पढ़व कितु मन चाह घोषणाटा बाहर मध्य गियाओ मानुष के पोचाई तो जो बाहर खबर क्यों जो पोचाओ তোমার ঠিকানা জাহান নামে হবে এজন্য কেউ মুখ খুলতে রাজি না মনের মধ্যে থাকলেও চুপচাপ করে থাকলেন ফরের নামাজের আগে হাজরতে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি একা একই বসে বসে চিন্তা করতেছে আল্লাহ আমার শেখ আমার মর্ষে घोषणा दिल फिर नामा जो पिछने जो पड़ते आल्ला पा तर जान्नर फैसला करबू घोषणा जदिदी अन्य कारो का पोचाय नाम कथा मने मने चिंता करल बड़ एक सुवर्ण सूज ফজরের নামাজ যদি হজরতের পিছে পড়ে আল্লাহ জান্নাত দিবে বলে তিনি দোয়া করবেন এমন একটা সুবর্ণ সুযোগ আল্লাহর হাবিবের উন্মতেরা হারিয়ে ফেলবে আর ঘোষণাটা কারো কাছে জানানো যাবে না এটা তো হতেই পারে না আমি মাইনুদ্দিন চিস্তি জাহান নামে যদি জলা লাগে আমি জ্বলব আমি হাজার হাজার মানুষকেই ঘোষণাটা দিয়ে দিব কে আছো তোমরা খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বা দোয়া করবে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফাইসালা করবে শেষে রাত্রে চতুর্দিকে মহাল্লায় ঘুরে কারা পারবের জান্নাত পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ খাজা ওসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়ু এলান করেছে শতে শতে মানুষ ফজুরের জামাতের সময় নজর করে দেখে মসজিদের জায়গা হয় না আশপাশে মানুষ ফরফুর হয়ে গেল নামাজের সালাম ফিরে উসমান হারুনি বলতেছে কে তুমি এই অ্যালার্মটায় মানুষকে খবর পৌঁছাইলা আমি না বলছিলাম এই খবর যদি মানুষের কানে পৌঁছে তার জন্য জাহান নামের ফাইসালা হবে এই লোকটা কে কেউই স্বীকার করে না মাথা ভয়ে নিচের দিয়ে দিয়া রাখলো মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই থরথর করে কাঁপে দাঁড়িয়ে বলতেছে হজরত আমি এই কাজটা করছিলাম সকালবেলা তুমি কেন করলা তুমি কি জানো না ওই ঘোষণা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আল্লাহ বলে হজরত আমি জানছি বুঝে শুনেই আমি এই কাজটা করলাম আমি চিন্তা করলাম আমার মতো খাজা মাইনুদ্দিন যদি আমি একজন এরকম জাহান নামে জ্বলে যাই কোনো আপত্তি নাই হাজার মানুষ তো তারা জান্নাতলা হয়ে যাবে আল্লাহ হাবিবের উন্মত জান্নাতলা হয়ে যায় মাথার মধ্যে হাত মুছা বলে আরে মাইনুদ্দিন চিস্তি জানা তার জাহান মালিক আমি না আমি একটা পরীক্ষা করে দেখলাম আমার এই রিদদের মধ্যে আল্লাহর হাবিবের উন্মতের জন্য কার এত মায়া লাগবে जीवन के कष्ट दिया चेष्टा करीक्षा देखला पाक माइनउीन तुम्हारा क्या अल्लाह पाक कर लक्ष लक्ष मानुष के जहान नाम फिर ते के जानना बाी नसीब कर আমাদের বহু বুজুর্গানি দিন দিন জীবনী দেখা যায় কোন একদিন দরিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছে আল্লাহ আল্লাহ তুমি আমি রশিদ আহমদ শরীরটাকে এত মোটা বানাইয়া দাও তোমার সাত জাহান নামের মধ্যে ফেললে যেন আর একটা জায়গাও না থাকে আমি এত মোটা হয়ে যাহান নামে জ্বলব তোমার হাবিবের ও যেন জানলার বাসি হবে এই জন্য বাবা সাল্লারে সাল্লাম এই উন্মতের জন্য এত কষ্ট আর এত কষ্ট পেয়েছে বারবার করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাদের মায়দারে আমার বেশি উম্মত হবে আর আমি আমার উন্মত জান্নাতে যাব আমার নবীর কাছে গর্ব লাগবে রসুলের উন্মত জাহান্নামের দিকে চলে গেলে খুশি হবার কথা নয় খুশি হবার কথা নয় কেমন করে আল্লাহ খাবিবেন একটা পথ হারা ওকে তার সাথে লাগাই দেওয়া যায় আপনার সামনে আমার সামনে হতে পারে সেই লোকটা এখন দিশে হারা ভুল করেছে এদিক সেদিক চলাফেরা করে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না মসজিদের পথ সে চিনে না বাবা তুমি যদি আল্লাহ রসুল কে ভালোবাসো আমার আল্লাহকে যদি ভালোবাসো এই বান্দার হাতে ধরে পায়ে ধরে এই লোকটাকে যদি মসজিদের দিকে রাস্তা দেখাইয়া দিতে পারো আমার আল্লাহ পাকের দিকে তাকে রাস্তা দেখাইয়া দিতে পারো আমাদের ময়দানে এই উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে উন্মতকে জাহান নাম থেকে বাঁচাও রেসুরের উন্মত এখন দিশে হারা জাহান নামের দিকে চলে যাচ্ছে এই আল্লাহ আল্লাপা বলতেছে বন্দা দেখো ওই লোকটা সবচেয়ে আমার কাছে বেশি প্রিয় বেশি দামি যেই লোকটা আমার বন্দাকে আমার সাথে মিলে দিয়েছে আমার সাথে যার পরিচয় করাই দিয়েছেন হজরাত আব্দুল্লাহ এমনি মোবারক রাখুন তুলনা আগে দেখেন মানুষ যদি একটু জান্নাতির দিকে যাওয়ার যদি আর্জু থাকে মনের মধ্যে যদি তার একটু স্বাদ থাকে একটা মানুষ ভালো ইবাদত করে সে করতে পারে না কিন্তু মনের মধ্যে আর্জু হা আমি যদি এইরকম ইবাদত করতে পারতাম এই শুধু দিলের মধ্যে আর্জু থাকলেও আল্লাহ পাক তার স্থান এত উঁচা আব্দুল্লাবনে মুবারক রহমতুল্লা একটা গোলাম ছিল তাঁর সারাদিন গোলাপি করে আব্দুল্লাবনে মুবারক রহমতুল্লা যিনি ইমাম বুখারির উস্তাদ ইমাম বখারি রহমতুল্লাহ আলের উস্তান কত বড় আলেম কত বড় আল্লাহওয়ালা যার জীবনই আল্লাহ আকবর তিনি আপদে বলা হয় বলছে তুই যদি কিছু কিছু করে টাকা সংগ্রহ করে আমাকে দিতে পারে তোরা আমি আজাদ করে দিব তো গোলাম সে চিন্তা করছে मालिकर क्ज करी टा क्यों संग्रह कर सहज रास्ता से नियम से शुद्ध परिश्रम करा लागे कारो दुआरे जावा लागे ना सारा दिन क्या कर सन्धान पर मालिक विदाय निया নিরিবিরি চুপচাপ একটা জায়গার মধ্যে যাই আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইয়া দা একটা পুরাতন কবরস্থান পুরাতন কবরস্থানের মধ্যে যাইয়া চুপচাপ করে গায়ের মধ্যে একটা সালার চট লাগাইয়া রাত ভর দাঁড়িয়ে সে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে রোনা জারি করে আব্দুল্লা ইবনে মোবারক জানে না কিছু কিছু মানুষ আবদুল্লা মোবারকের কাছে আইসা শেকায়ত করেছে তোমার যে গোলামটাকে তুমি টাকা সংগ্রহের জন্য করলাম ওই গোলাম কোথায় যাও তুমি জানো কিনা বলে না আমি তো জানি না বলে সেই গোলামটা কবরস্থানের মধ্যে যাই উদ্দারের কাফন চুরি করে তোমার টাকা সংগ্রহ করার জন্য আব্দুল্লনে মোবারক রাহমতুল্লাহ প্রথম বিশ্বাস করে নাই একাদিকবার যখন এইভাবে কথাটা বলল বলে তোমরা চলে যাও একদিন রাত্রিবেলা कथा शे देखे सकाल बला गोलम आर मध्य जमात मस्जिदे पाए खबर नीन नई ओ दिन तीन चुपचाप कर निीबिली जा कबरस्थान मध्य दूरे दाड़िया नजर कर देखे आसले तो गोलम काफन चूरी करना সে দাঁড়াইয়া আল্লাপের সামনে হাত বেঁধে দাঁড়াইয়া নামাজ পড়তেছে নামাজ পড়ে লম্বা লম্বা সেজদা করে রুকু করে নামাজ শেষ করে ফজরের আজান যখন হইয়া গেল গোলাম দোরে আইসা নতুন অজু করে মসজিদের ভিতরে লুকা গেল ফজরের নামাজ জামাতে সকলের সাথে পড়ল নামাজ শেষ করে মানুষেরা চলে গেছে গোলাম মসজিদের কোনার মধ্যে পয়সা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহ দুনিয়ার একটা মালিকের চাকরি করি তার গোলাম হয়ে গেছি আল্লাহ আমাকে শর্ত করেছে কিছু টাকা দিলে নাকি তার থেকে আমি আজাদ হতে পারবো আল্লাহ আমি টাকা কোথায় পাবো টাকা তো তোমার কাছে আছে আমাকে আজাদ করার জন্য তুমি ব্যবস্থা করে দাও আমি কারো দুয়ারে হাত পাতব না মোবারক মুবারক রহমতুল্লাহ তিনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে গোলামের করুন আহাজারি গোলাম হাত চেহারার মধ্যে মুছে হাত নামাইয়া শেষ না করতে করতে হঠাৎ করে দেখে একটা থলি গোলামের সামনে হাজির আবদুল্লাহনি মোবারক রহমতুল্লাহ পিছনে সরে তার কামরায় চলে গেলেন গোলাম মসজিদ থেকে দেড়হামের থলি নিয়া। মনের মধ্যে খুশি বহুদিন পর্যন্ত মানুষের গোলাম আল্লাহ পাক আমাকে মানুষের গোলাম থেকে আজাদ হওয়ার ব্যবস্থা করল আল্লাহ বাকি জিন্দিগিটা তোমার গোলামি করে যাতে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ তার সামনে যখন তীর হামের থলি নিয়ে যায় যাতে আব্দুল্লাহ বলতেছে কিসের টাকা বলে হুজুর আপনি না বলছিলেন আমাকে আপনি মোকাতব বানাইছিলেন টাকা দিতে পারলে আজাদ করে দিবেন আমি এই টাকাগুলি নিয়ে আসছি বলে টাকা কোথায় পাইলেন টাকা আমার আল্লাহ আমাকে দিয়েছে আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ আরে বলতেছে হে বুঝে আসছে আপনার অবস্থা আমার বুঝে আসছে আপনার টাকাও আমার দরকার নাই আপনাকে আমি আল্লাহর আজাদ করে দিলাম আহ যতদিন আপনি থাকেন। আমি আপনার হুকুম মত চলবো। আপনি আমার পীড়ার মর্শেদ হইয়া যাবে হুজুর আপনি কি বলতেছেন এই সমস্ত কথা বলে হ্যাঁ আমার বুঝে আসছে আরো সোয়ালার সাথে আপনার সম্পর্ক এত গভীর সম্পর্ক আমি যা দেখলাম আমার আবদুল্লা দিনের মধ্যে হাসরত আসতেছে এমন একটা লোককে আমি কেন কষ্ট দিলাম গোলাম হাজরতের সামনেই কথা শোনার পরে তার চোখ গুলি বড় হয়ে গেছে আহ আহ করে আল্লাহ পাকের কাছে একটা ফরিয়াদ করলেন মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য তো তোমাকে সেজদা করি না আল্লাহ মানুষের কাছে প্রকাশের জন্য আমার সেজদা না আমার সেজদা একমাত্র তোমার জন্য জীবনের নামাজ রোজা হাত জাকাত ওয়াজনুসিহত যা কিছু খুদা এগুলি মানুষের জন্য না এগুলি একমাত্র তোমাকে রাজি করার জন্য তুমি রাজি না হলে মানুষ রাজি হলে মানুষ বাহবা বললে আমার কি লাভ হবে আল্লাহ মানুষের বাহবার জন্য নয় একমাত্র তোমাকে রাজি করার জন্য তোমাকে রাজি করার জন্য আল্লাহ আমার সাথে তোমার এই সম্পর্কটা এতদিন গোপন ছিল দুনিয়ার কোনো মানুষকে জানতে দেই না आज के जो अल्लाह जो इटार प्रकार जो गल्लाह मानु कथा एक कत मानुषरम लागे लज्जा लागे तुम सम्पर्क प्रकाश हुए गल अल्लाह अभी दुनिया मध्य थकते आलो लगे করলেন আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করা তার বন্ধুকে আল্লাহ তার কাছে উঠাই নিয়া গেল যা বলে তাই শুনে যা বলে তাই শুনে মাল্লাবুল মালা ফালাহুলকুল আল্লাহ তোমার বন্দাদের জীবনীকেই অবস্থায় দেখা যায় আব্দুল কুদ্দুল গভীর রহমতুল্লাহ সামনে বসে বসে কিছু কথা বলতেছে আল্লাহ বাঘ আল্লাহর বন্দাদের জন্য জমিনকে অনেক সময় ছোট করে দেয় রাস্তা চলতে থাকে জমিনকে আল্লাহ খাটো করে দেয় তাহলে হুজুর এটা আবার কেমন কথা বলে বহু আল্লাহর বন্দারা যারা মাগরিবের নামাজ ভারত ভারতবর্ষে পড়ে এসার নামাজ তারা হেরেম শরীফ এগুলি কি কথা বুঝে আসে না বলে বুঝে আসা দরকার না কেমন করে বুঝে আসবে তাহলে বুঝে তোমার আসবে না যেটা বাস্তব জিনিস সেটা বুঝে আসার জিনিস এটা দেওয়া যায় না এটা বুঝার বিষয় বলে কি বুঝবা বলে তুমি আমার গলাটার মধ্যে ধরো চক্ষু বন্ধ করে দাও আর আমার সাথে সাথে আল্লাহ আল্লাহ জিকির করবা আমি বলার আগ পর্যন্ত চক্ষু খুলবা না আল্লাহুরের গলার মধ্যে ধরলেন গঙ্গি রহমতুল্লাহ আল্লাহ পাখির জিকি করতেছে বলে চক্ষু খোল চক্ষু খুলে নজর করে দেখে বাইতুল্লাহ গড়ের সামনে হাসি সব তিল সে রস হই एकता मन्ना पर दिल पर है बाकी सब तम्ना दिल से रुखसत हो गई अब तो आजाब तो हलावत हो गई पल्ला सब आर्जु तो दिल पाई कर एक आर्जू हमार अंतरे एनो बाकी বলে সেই আরজুটা কি আরজুটা হল আল্লাহ তোমাকে কলবে জাগা দিতে চায় তুমি আমার কলমে জাগাল আল্লাহ আকবর ঈশান নামাজ হ্যারেমের মধ্যে পড়ে বলে এই যে হাজির শরীফের মধ্যে আমি নিজে দেখেছি সাল্লাহ ফরমান আল্লাহ পাক আল্লাহর মৌমিনা তারা অনেক সময় রাস্তায় চললে তাদের রাস্তাকে আল্লাহ খাটো করে দেয় কমাইয়া দেয় আমাদের উস্তাদ মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ হজরতের মধ্যে হজরতের কাছে আল্লাহ আকবার হাদিস পড়েছিলাম হজরতের বাড়িতে আমরা কাজ করতে গেলাম তখন যাতায়াতের এত ভালো ব্যবস্থা নাই হজরত আমাদেরকে পাঠাই দিলেন আমরা যাব হজরত পরে আসতেছে আরে বাবা আমরা যাইয়া দেখি হজরত আমাদের আগে বাড়িতে উপস্থিত কেমনে হয় আমরা চক্ষু খোলা থাকলে দেখি যাদের সাথে আরসওয়ালার সাথে সম্পর্ক তারা চক্ষু বন্ধ করলে দেখে দুইটা দেখা এক রকম না দেখার মধ্যে আল্লাহ বলতেছে আরে খবরদার খবরদার দুনিয়ার মানুষেরা জমিনের মধ্যে আবার কতগুলি উন্মত আছে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার বহু বন্ধা আছে তারা জমিনের মধ্যে যখন চলে তারা তাদের অন্তরের মধ্যে আমার একটা নূর থাকে তারা সেই নূর দিয়ে সব কিছু দেখে আজ পরীক্ষার হলের মধ্যে দাওরে হাদিসের শবকের পরীক্ষার ফলের মধ্যে বার্ষিক পরীক্ষা हादसा मद्रास परीक्षा वार्षिक परीक्षा खूब कठिनतम परीक्षा मध्य आशा हलर मध्य कयकटा चक्कर दिया टेबिल नीचे दिखाई बैल हो रुमाल दिया इटार मध्य माथा दिया এটা মশুর কথা বলে হুজুর যদি কোনদিন যদি চক্ষু বন্ধ করে হলের মধ্যে যদি শুয়া পড়ে তাহলে দেখবে নকল কার কাছে আছে তাকে ধরবে চোখে দেখা লাগবে না আল্লাহ আল্লাপাক কুদরতের চোখ দিয়া দেখাইয়া নকল বাইর করাইয়া দিবে শুনতাম শুধু এটা নিজের চোখে সেদিন দেখলাম পাশে হজরত এইভাবে রুমালটা দিয়া শুয়ে আছে মনে মনে চিন্তা করতেছি হাইরে কতক্ষণ পরে সোজা এখান থেকে উঠার নজর করলাম পিছনের দিকে হলের পিছনের দিকে যায় যাই একটা ছাত্রকে বলছে দাঁড়াও घुम घुमर थी उठा त नकल এটা কেমন করা হয় এটা বুঝে আসে না বুঝে আসবে আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনী তালাশ করলে তাদের জীবনী পড়লে বুঝে আসে আকলে বুঝে আল্লাহ আকবর এটা আসলে বাস্তব অবাস্তব না অবাস্তব না মেহনত আল্লাহ পাকের জন্য যদি করা যায় এই জন্যেই তো দেখা যায় আল্লাহ আকবর গোলাম रखास्त है जा मत आर्ज कर लेहरा मानुष के आ देखते चाहिए कारण तुम्हें हमारे गोफर सम्पर्क इनुष के देखते हमाररम लागे আল্লাহ রসুল বলতেছে আল্লাহ পাক বলতেছে খবরটা ওই মোমেনদের ফেরাস তোমরা বেঁচে থাকো কারণ তারা অন্তর্দৃষ্টি দিয়া তারা দেখে এর জন্য বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আল আল্লাহ পাখের সব বন্দাদেরকে আল্লাহ যদি মাফ করে দেয় আপনার আমার জান্নাতের কমি হবে না কারো সাথে চোখ দিয়া দেখার কোন কথা নাই আল্লাহ সবাইকে মাফ করে দেয় সবাই বলুন আমি আল্লাহ সবাইকে মাফ করে দেয় আপনার আমার জান্নাতের কমি হবে আল্লাহ রসুল বলছেন এমন পরিবারে বিবাহ করো। যে পরিবারের মধ্যে সন্তান বেশি হয় কারণ কেমতের ময়দানে আমার উন্মত বেশি হবে আমি বেশি উন্মত নিয়ে জাননাতে যাব কত খুশি কত আর্জা রসুল সাল্লাহ সাল্লাম এত কষ্ট করার পরে এত কষ্ট এত কষ্টের জন্য আল্লাহ যে চেহারার মধ্যে বসে না বসে না। রাস্তা হেঁটে যায় যার মাথার মধ্যে আবর দিয়া ছায়া দিতে থাকে আল্লাহ আকবার হাজর আবদুল্লাহ রাজি আল্লাহু তার অহুদের যুদ্ধের আগের দিন রাত্রিবেলা একমাত্র সন্তান পুত্র সন্তান হজরতের যাবেন রাজিয়াল ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমার বাবা তোমাকে ডাকতেছে যাবেন এটিকে আস আব্বা বলে আগামীকাল আল্লাহর হাবিবের সাথে ওহুদের যুদ্ধের মধ্যে যাব আমার দিলের মধ্যে এমন একটা সাক্ষী আসতেছে যারা আগামীকাল বহুদের যুদ্ধে শহীদ হবে তাদের মধ্যে তোমার বাবা আব্দুল্লা সর্বপ্রথম শহীদ হবে দিলের মধ্যে কি আরজু আল্লাহ রসুল তিনি স্বপ্নে দেখছিলেন সত্যটা তাজা গাভি রসুল জবাই করতেছেন খাবের মধ্যে তিনি দেখলেন সাহবাইকে রামদের কাছে খাব বয়ান করলেন বলে আবার বুঝে এসে গেছে অহুদের যুদ্ধের মধ্যে আমার জন জনাবি শহীদ হইয়া যাবে রসুলের স্বপ্ন নবুয়ের স্বপ্ন এটা ওহি এই জন্য বলতেছে আ বাবা জবাইয়ের শোনো देखार मत आज कई बाबार चेहरा तुम्बा अभामी मानुष तुम्हार बन अनेक ऋण करोम भरण पोषण दिए तो आगामीकाल शहीद তোমার আব্বার ঋণটা পরিশোধ করার চেষ্টা করো যদি না পারো আল্লাহর হাবিবের কাছে গিয়া বলবা হ্যাঁ দয়াল রবি আপনার সাহাবি আব্দুল্লাহ ওহুদের ময়দারে শহীদ হয়ে গেছে তার এই ঋণ গুলি করতে পারি না আল্লাহর হাবিবের কাছে বললে আল্লাহর হাবিব না কোন ভাবে এটার একটা ব্যবস্থা করবে আর বাবাকে একটু দেখা রাখ আগামীকালের পরে আর বাবার চেহারা দেখোয়ারা যদি যাবে রাজি আল্লাহ কথা শুনে যার করে চোখের পানি চেড়ে দিলেন আব্বা কি বুঝিয়ে এই জীবনের জন্য স্যার দেখলাম আর দেখব না যেমন কথা তেমন কাজ পরের দিন সকালবেলা অহুদের সাথে চলে গেলেন প্রথম অবস্থায় এটা ঘটনা সবার কাছে জানা প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়ী হয়েছিল মুসলমানেরা আরে দুনিয়ার দিকে ধাবিত হওয়ার কারণে গনিমতের মাল তালাস করতে যাওয়ার কারণে সত্তর জন সাহাবিও শহীদ হলেন আল্লাহ রসুলের মাথার মধ্যে তরবারি এত দূরে আঘাত দিল্লাল্লাহ হলে সেভের মাথার মধ্যে তরবারির আঘাতের কারণে মাথার টুকিটা ভাইয়া করাটা রসুলের চেহারা মোবারকের ভিতরে ঢুকা গেল এত কঠিন ভাবে ঢুকছে আল্লাহ রসুল তিনি তখন চাপাটিকে খুইলা কথাও বলতে পারে না করাটা চেহারার ভিতরে গিয়া গেছে আল্লাহ বেহুশ হইয়া পড়িয়া গেলেন বহারি শরীফের মধ্যে রাও একস্ত্রিক জিহাদের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম মাটিতে পড়ে আছে। আওয়াজ তো উঠল যে আল্লাহ রসুল কাদমা কাফেরা বলতে আরে মোহাম্মদ শেষ হয়ে গেছে আমাদের সাথে আর মোকাবেলা করার মতো আর কেউ না গ্রাম হাত পা ছেড়ে দিলেন যার কানে যে আওয়াজ গিয়ে পসল সবার হাত থেকে তরবারিটা পড়া যায় কার চেহারার দিকে চাইয়া এই যুদ্ধ চালাবরে রসুলকেও আমাদের থেকে চলে গেল আল্লাহ রসুল নজরপুরে দেখেন সাহাবারা কেউ নাই ইমাম বুখারি রহমতুল্লাহ বলে নাল্লা রসুর বড় আওয়াজে কথাও বলতে পারেন না চাপাটিটা চেহারার ভিতর দিয়া গালের মধ্যে যায় এইভাবে লাগিয়ে গেছে শুধু ফিসফিস ফিশ আওয়াজ দিয়া বলে ইলাইয়া আইবাদাল্লাহ ইলাইয়াইবাদ আল্লাহ রসুল করুন শুনে শুধু বলে ও আল্লাহর বন্দারা তোমরা আমাকে ফেলে কোথায় তো লাগে আসো আসো আমি রসুল এখনো মরি নাই রে আমার কাছে আল্লাহ রসুল আবার শুনে ফিস করে সাহাবাদের মধ্যে কেউ কেউ কানে শুনে নজর করে দেখে দৌড়ে আসছে দেখে আরে আল্লাহ রসুমকে বেঁচে আছে দুইজনে করাটাকে টানতেছে করা বাইর করা সম্ভব হয় না সোনার চেহারার মধ্যে घा रक्त दाँत दिया कमर दियाला रसुलर कड़ा पायल कर रसूल दान दान शहीद हुए जान्लार दानदान दुईटा भागिया गल মাটির মধ্যে দয়াল্লবীর রক্ত পরে রে ওই জাতির মঙ্গল কেমন করে হবে আমার বুঝে আসে না তোরা কেমন করে পারলি চেহারার মধ্যে তরবারি মারতে রে ফাতেমা চাটাই বারবার ঘরে ক্ষতের পর্য দেওয়ার পরে রক্ত বন্ধ হয় আল্লাহ রসুল বলতেছে আরে হিম্মত হারাইও না আবার নতুন ভাবে উদ্যমী আল্লাহ জাতির উপরে ভরসা করে আবার লড়াই শুরু অবস্থার ভিতরে আল্লাহ আকবার লড়াই শুরু করতে যায় আল্লাহ মেহরবানি করে আবার পুনরায় অহুদের যুদ্ধের মধ্যে বিজয়ী দিলেন विजयी हवारे अल्लाह रसुल देख हम जो स्वप्ने देखी हमारिता सहबी शहीद हो जाए तलाश कर देख लाश गुलि कगुली सब शाम हमार सामने आईना हाजिर कर আল্লাহর হাবিবের সামনে শাড়িবদ্ধ করে বহুদের ময় দাঁড়ে এইভাবে লাশগুলাকে যখন শাড়ি করে রাখছে দায় আল্লাহ চোখে দিয়ার করে আর আমার সামনে আমার সাহাবিগুলি তাজা রক্ত এইভাবে বেয়ে চলছে রে আল্লাহ রসুল সহ্য করতে পারে না লাশ গইনা গা দেখে আটষট্টিটা লাশ হয়েছে रसुल अल्लाह लाश आठ पाइल अल्लाह रसुलश आबीरबी स्वप्न भूल होते कारण आठ लाश गणा पाइलाईटा लाश आलाश कर देखो तलाश करते करते पहाड़े पद देशे जाया देखा लाशा के टुकड़ा टुकड़ा कर কানকে এক টুকরা লাট কাটছে আরেক টুকরা গলা টুকরা পা গোলাকে আরেক টুকরা লজ্জা স্থান করে করে রাখলাম দেখে আবদ কলিজার টুকরা আবির হাম আল্লাহর রসুল একটা চিৎকার দিলেন ভাইরে परवर्ती अल्लाह रसुल के घोषणा दियाहमत नबी आपनार जो कसम करा ठीक है ना का फिर आप चाचा के टुकड़ा कर আপনি কাফের দল লাশকে সত্য চুকরা করবেন আপনার মতন রাহমতের নবী এই কসম করা ঠিক হয় না আল্লাহ রসুল এই কসমের কাফ ফাড়াও দিয়েছেন যে কেন আসলে আমি তো রাগের বসুবিধা সহ্য করতে না পাইছি কাফেরদেরকে পাইলে আমি তাদেরকে সত্যের টুকরা করব আল্লাহ রসুল বলে না না এটা কোন দিন করা যায় না আমি রহমতের নবী কেমন করা তাদেরকে আবার এইভাবে মারব আল্লাহ আকবর লাশকে একত্রিত করা তৈরি করলেন জানাজা পড়বে এখনো বলে আরেকটা লাশ বাকি कथाएं चादर परहित अवस्थाएं ओहुदे प्रंत दाड़ा आवाज दीते कथा बारा बोलते अरे महिला तुम्हार क्यों आसो अहूर मैदान महिला आशा निषेध महिला तह्य करते महिला दीवारा लाश देखले सहते क्यों आसा कथा दयालबेबो आपके एक दुईता कथा बलार अनुमति दो बोले तुम्हें আমাকে চিনবেন না রেসুল গত করল মসজিদের নবমীর মধ্যে খেজুর বিবাহ আপনি পড়াইছিলেন আপনি গত করল মসজিদের নবমীর মধ্যে যার বিবাহটা পড়াইছিলেন আমি সেই হান্দালার স্ত্রী অহুদের ময়দানে যাইও না স্বামীকে অনুমতি দিয়েছিলেন আল্লা যখন তিনি আমার সাথে রাত্রটা কাটাইয়া সকালবেলা যখন ফরজ গোসল করার জন্য প্রস্তুতি নিয়েছে এমন সময় তার কানে আসছে দয়ার নবী নাকি শহীদ রাহমাতের নবী শহীদ হইয়া যায় বিবি আরে গোসুল কি করব আমার তরবারিটা দাও তরবারি নিয়ে বলে বিবি তোমার সাথে জীবনের শ্যাল দেখা द्रुत पहाड़े चले स्वीन शहीदे हम ये कथाटुकु जाना आसार स्वर उपरे गोसल फरज छह अपनी एक गोसल दीबार्लिम मने कोथा ना আমি কি আমাদের ময়দানে শহীদের স্ত্রী হইয়া উঠব এটা আমার জীবনে গর্ব এটা ছাড়া আমার কোন দুঃখ নাই চুল এই কথাটুকু বলবার জন্য শুধু আসছি আল্লাহ রসুল করে কান্দে দেখোটা কোথায় থেকে ফেরেস তারা একটা লাশ নিয়ে জমিনের দিকে আসতেছে নজর করে দেখে লাশটা হানজালার আহ। गोसल फरज होता दुनियावासी तुम्हरा ना जानले हानजाला जा के अल्लाह आसमान उठाइया फेस्टा जे द्वारा ताकि गोसलैा कर হানজালাকে আসমান থেকে গোসল দেয়া ফেরেশ তারা আল্লাহর হাবিবের সামনে আইনা হাজির করে দিলেন সেদিন থেকে আল্লাহ রসুল হানজালাকে একটা টাইটেল লক দিয়েছিল পর্যন্ত হানজালার এই সুনাম থাকবে আরে যারকে আসমানের মধ্যে ফেরেশ তারা গোসল দিল এই শব্দটা বললে আর কারো নাম বোঝা যাবে না তিনি হলেন হানজালা যে হানা মদিনার গলির মধ্যে মনের অবস্থা রকম থাকে রসুলের দরবার দিকে চলে গেলে মনের গতি আরেক রকম হইয়া যায় তাহলে এইরকম অবস্থা হলে তো হানজালা মোনাফেক হয়ে গেছে আল্লাহ রসুলের দরবারে আসলে রকম। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে রসুল বলতেছে হামজালারে আরে আমার দরবারে আসলে তোমার অবস্থা যেরকম হয় চব্বিশ ঘন্টা এরকম অবস্থা থাকলে তোমরা কাজ করতে সেই হামজালা লাশ সামনে আনলো এবার সত্তরটা লাশ সিরিয়াল মতো আল্লাহ রসুলের সামনে যখন রাখলেন আল্লাহর হাবিব জানাজা দিতেছে নিজের হাতে নিজের সাহাবাদের জানা পড়ে পড়ে যাবের বলতেছে আমার আব্বাকে আরেকটা লাশের সাথে একটা কবরের মধ্যে দুইজনকে লাপন করছে কোন কোন কবরে তিনজন এই অবস্থা করে সত্তর জন সাহাবিকে লাশ লাফন করলো আর যাতে যাবের বলতেছে আমি ছয় মাস পরে আমার আব্বাকে অহুদের ময়দানে দাফন করার ছয় মাস পরে একদিন আল্লাহর হাবিবের কাছে বললাম যে আর আমার মনে চায় আমার আব্বাকে ভিন্ন কবরে দাপন করতে দুইজন সাহাবিকে এক কবরে দাফন করছে আমার একটু মনে যায় আব্বাকে একটু ভিন্ন কবরে দিতে আল্লাহ রসুল বলেন যাবেন তোমাকে অনুমতি দিলাম যাও তোমার আব্বার কবরটাকে খুঁজা তোমার আব্বাকে উঠে যা ভিন্ন খবরে দাফন কর আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি আমার আব্বার কবরটা যখন আমি খুঁজলাম ছয় মাস আগে আব্বাকে যেমন শোয়াইলাম ওইরকমই আমার আব্বা এখনো আছে शहीदा तारे अक्षत अवस्था मटर मध्य छत चक्षी नीचे देख लल्लासे देखो रे सह ग তারা কেন এরকম রক্ত দিল জীবনটাকে এমন করে বিসর্জন করল যারা আমাকে রাওয়ার জন্য আমাকে রাজি করার জন্য আমাকে খুশি করার জন্য যারা এরকম মেহনত করবে কষ্ট করবে আল্লাহাক বলে নিশ্চিত মনে রাখো তোমরা একটা রাস্তায় মেহনত করলা আমি জান্নাতে যাওয়ার জন্য হাজারো রাস্তা তোমাদের জন্য খুলে দিব তোমরা রাস্তা একটাই আসবা আর আমি জাননাতে যাওয়ার রাস্তা তোমাদের জন্য অগণিত আসাল লাগবে বাবারা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে ঘুম যাইতে পারে না আরাম করতে পারে না তারপরেও এত কষ্ট করে রাত্রে উঠার কি দরকারটা যে উঠে আমাদের আল্লাহরী রহমতুল্লাহ সুলতানা নগরী রহমতুল্লাহ আলাই ওনাদের সাথে চলাফেরা করে করে দেখলাম সফর করে সফর করে তারপরেও রাত্রিবেলা উইলি কোথার থেকে যেন চোখটা খুলে যায় তাহারটা তাদের মিস হয় না এই জন্য অবস্থা তাদের এমনটা হয় আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছে এই কষ্টের ফল এমনই অবস্থা মরবার আগে কলেমা পড়তেছে সময় বলে আব্বা ডাক্তার আনবো বলে ডাক্তার আনা লাগবে না বাবা এই কথা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মাথা হেলাইয়া পড়ে গেল এই তো এসকে বা মুর দা নবাস এসকে বা হাইয় বা কাইয়ুবেদা আরে মোহ্বত করবো তো জিদা লসতে মোহ্বত করবো और दुनिया सब मुर्दा ऐले बे स्त्री वाई ब्रदार बे आसने दुनिया सम्पर्क किंतु कलब सम्पर्कारल्ला কলমের সম্পর্ক কলম বানানোলা তালাশ করে কেমন করে তার সাথে ডাকা দেবে তার সাথে সম্পর্ক এইজন্য এগুলি দুনিয়ার হালা আল্লাহ রা আরে ফেরা বলে এই দুনিয়ার মহব্বত এগুলি সব মুদা এগুলি কোনোদিন চিরস্থায়ী থাকবে না কিন্তু হাইজুর কাইয়ুম যিনি তার সাথে মহব্বত করলে এই লয় এই জানের কোনোদিন আর হবে না এটা লয় হবে না তার মুদাও হবে না এই তাকে মহব্বত করতে হলে সিস্টেম অনুযায়ী মহব্বত করা লাগবে মহব্বতের ধরন অনুযায়ী যাই আল্লাহকে ডাকোলা মহাম্মুর রসুল্লা অরে বাবা এক আল্লা পাখের করতে থাকেন মোহাব্বত করতে থাকেন তাহা করতে থাকেন আল্লাহ কসব লাগে চল্লিশ দিন পরে আপনি তাকাই আল্লাহর নূর দেখবেন যে দার দেখে রঙ্গ বো হ্যা আল্লাহ চতুর্দিকে তোমার নূর বিরাজমান তোমাকে বুঝতে বেশি দূরে যাওয়া লাগবে না এই জন্য আল্লাহির বান্দা যখন আল্লাহা আল্লাহকে ডাকতে ডাকতে ডাকতে ডাকতে যখন মজা লাগে বসে তখন মনে হয় আল্লাহ যেন আমার সামনে তাকে যেন জড়াইয়া ধরতে আমার কাছে ভালো লাগে তাকে দয়া করতে गो कलिजार मध्य बोझा लाए अल्लाह बाग बंदा आल्ला डाकते डते जख तुमार मजा लगा शुरू कर आल्ला तुम्हार सामने आल्ला के तुम माया कर তোমার তোমাকে পাইলে আমি দুধ খাওয়াইতাম তোমাকে পাইলে তোমার মাথা মধ্যে তেল দিতাম তোমাকে পাইলে আমি তোমার পা দাবাইয়া দিতাম এটা कत मत करा कीटार नाम प्रेमर हालत प्रेम शुरू हो यार शेष कथा आल्ला छा क्यों ना टी सब धोखा धोखा नोका आल्ला सम्पर्क लगाओ अः बाबा सम्पर्क द्वारा दुनिया हाय तो शेष हो जाते दुखी सुखी शेष हो गिह के एक राजी करवरे आल्लाक बंदा तुम्हें भूले जाबना पाक बंदा के को दिन ये आल्लाक महाब्बत रास्ता जाए कसर गान शे वही गान शुनबा की तुमा की तो आल्ला गान शुर गमाना जाननाते जा श তুমি সেই গান শোনার জন্য বৈশাখার এই সমস্ত জিনিস এগুলার মধ্যে রং কত কতদিনের জন্য আল্লাহ ফিরাও আল্লাহ আল্লাপের দিকে ফিরাও আল্লাহর মহব্বত আসে আল্লাহকে কেমন করে রাজি করা যায় তিনি একটু রাজি হয়ে যায় আমাদের হায়া দাবি হয়ে যাবে। যাব যাওয়াই যেহেতু লাগবে বাবা কিসের গিবত শেকায়তক তুমকে গালি গালি কোনো কোনো তোমার নিজের আখের গুছাইতে হবে আমার আখের আমার কবর আমার কবর আমার কবর কি অবস্থা হবে আমার কবরের হালাত কি হবে সেখানে কেউ যাবে না নিজের কবরকে আমার এই আপনারা আল্লাহকে পাওয়ার জন্য এই যে কষ্ট করে আসতেন আর এই মেহান্ন এটার প্রতিদান আল্লাহ পাক দিবেন যে আল্লাহ ওয়াদা করেছেন কি হবে প্রতিদানটা আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব তাদের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে তাদের সাথে আমার মহাব্বতের সম্পর্ক হবে যদি মহাব্বতের সম্পর্ক হয় ইনশাল্লাহ আখের হাতের দ্বারা হয়ে যাবে তো আল্লাহ সব হানহ কালা আমাদের হায়াত যতদিন রাখছেন আল্লাহকে যেন আফন বানাইতে পারি পরনিন্দা গিবৎ গুলি এগুলি নিজের গুনার কথা বলতে থাকি আল্লাহ আমি তো অনেক গুণা করেছি অনেক গুণা করেছি অনেক গুণা করেছি আল্লাহ তোমার কাছে যাওয়ার আগে আমি যেন নিষ্প হইয়া যাইতে পারি এই সব সময় তার দুয়ারে ধর্ণা দিতেই হবে কি ভাবে আল্লাহ আমি গুনার সাগরে ডুবে আছি। কাসেম নানু তুমি রহমতুল্লাহ মতো মানুষ যদি বলেন আমি গুনার সাগরে ডুবে আছি আমাদের তো উপায় নাই এজন্য বাবা এগুলি আমাদেরকে শিখতে হবে রাস্তায় যেতে হবে সময় পাই না সময় পাই না সময় বাইর করা লাগবে বারতসমী রাহ এটার বিকল্প নাই দুইশোবার ইল্লাহ ইল্লাহ চারশো বার আল্লাহু আল্লাহ ছয়শো বার বারো বার বারো তসমি হয়েছে না বারোর পরে দুনিয়ার হিসাব অনুযায়ী বারোর পরে কি আসে তেরো আসে না গরির কাটা কি আসে বারোর পরে আবার বুঝার জন্য বলছেন পর বার পরে আসে এক দুই তিনটিকে ঘুরে ঘুরে বারোতে আইসে কি আবার ১৩ আসে না আবার বারো এক আসে এইজন্য জন্য বুজুরগানের দিন বারো তসমির আমল এইভাবে করেছে প্রথম দুইশ বার তারপরে দেড়শো বার তারপরে ছয়শ বার বারোর পরে মকসুদ কি একশো বার আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ এই যে একশো বার আল্লাহ আল্লাহ রাখছেন এটার মাকসদ হইল এক হলো মাকসুদ অর্থাৎ এই একশো বারের আল্লাহ দিয়া শুধু আল্লাহকে পাওয়া মাকসদ এই বারতস্রীর মেহান্ন করার পরে মাকসদ তো আর কিছু নয় মাকসদ হলো আল্লাহ তোমাকে পাইয়া যাই তোমাকে আলাপ করল্লা আল্লাহ এই জন্যই বারতস্রীর আমল লাগাইয়া এইভাবে পরবর্তীটা আরো একশোবার করা হয় বারোর পরে হলো মাকসদ হলো এক এই জন্য আমরা সময় বাহির করে করে তার সময় দোকানের জন্য সময় পাওয়া যায় আরে বাবা এই দোকানদারি দোকানদারি দোকান দোকান দোকান দোকান অবস্থা এটা আমাকে ছাড়ে না আমি বসে বসে একটু আল্লাহকে ডাকার সময় পাই না আমাকে চাষাবাদে ছাড়ে না আজকে এখন যদি আমার মত হইয়া যায় কালকে আমার দোকানের তালা বন্ধ থাকবে ला बंदर की क्षति कबर तो मेयर क्यों जा दोकान दोकान दोकान जमिन जमिन जमिन करते एक समय पाईना আল্লাহকে না পারি একটু আওয়ামীণ করার জন্য একটু ইশ্রাক করার জন্য তাহা যত পড়ার জন্য একটু বারতস্তির আমল করার জন্য সময় পাই না আর সময় সব পাওয়া যাবে যখন শেষ হয়ে যাবে তখন সব সময় আসবে चीनोबा पर गोलमी और करो ना कतदिन पर गोलमी कर जागुल सबकि পাবে, পাবে, পাবে, পাবে, পাবে, বিডালে পায় না তারা ভাগ কিন্তু আমি বসে বসে আল্লাহকে ডাকাল রসুল্লাহ এটার মধ্যে কারো ভাগ নাই কারো ভাগ নাই এটা শুধু আমার গোডাউন মধ্যে জমা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ चक्षुटा खोलेना हटात कर देखें अपन चोख खुले गयत करें उठबो ना देखें फजर नामक खूब कष्ट पड़ा लागे মাঝে মধ্যে একটু দেখেন না ওনার সাথে পরীক্ষা করে কেমন ভাবে মোয় করে তাতে বোঝা যাচ্ছে যে উঠার নিয়োগ করা শুইলে যখন তিনি জাগাইয়া দেয় তাহলে বোঝা যায় তিনি চায় যে গোলাম তুই উঠে উইটা আমাকে দা এটা উনি চায় তাহলে আমাকে ওই সময় ডাক দিয়ে উঠায় কেন কেন আমাকে ডাকা উঠা কখনো আশুকের সুরত ধরা ডাকে কখনো মা আশুকের সুরত ধরা ডাকবে করে বলবে আপনার ফজরের নামাজ চলে যাইতেছে চোখ খুলে গরিব নজর করে দেখবেন আর এই নামাজ না আসলে তাহারদের সময় চলে যা আল্লাহকে এই জন্য বাবা আমার हाय कद हाय शेष हो जी से बाकी कतदिन आल्ला तुम्हारा सम्पर्क करबरे देते सबा के भलोबाज सबाई के महब्बत करब कारो साथन ही नाई कारो साथ हिंसा विद्वेश दा करबो अल्लाह सबाई के तुम माफ कर दाओ सबाई के तुम जाना बासी बनाए दाओ